আবারও আপনাদের সামনে উপস্থিত হয়েছি আরেকটি মাসালা নিয়ে এ পর্যায়ে যে মাসালার আলোচনা হবে সেটা হচ্ছে ইমামতি এবং জামাত সংক্রান্ত কিছু গুরুত্বপূর্ণ বিধান এক নম্বর বিধান হচ্ছে যে धारुन शेषकर भलो जाने हम्म बुद्धिमान एमाम काम का अवस्थान करना पेचने अवस्थान करना जन भलो एट मुस्त एक क्या তাইলে যারা বুদ্ধিমান ব্যক্তি যাদের স্থিরতা আছে। হ্যাঁ যাদের মধ্যে ধারণ ক্ষমতা আছে তারা ইমামের পেছনে দাঁড়াবে ইমামের কাছে দাঁড়াবে কারণা দিন রসুল বলেন যে আমার কাছে অবস্থান করবে তোমাদের মধ্য থেকে কারা যাদের বুদ্ধি বিবেক রয়েছে হ্যাঁ তারা যাদের ধারণ ক্ষমতা বেশ হাদিস এবং এটার কারণও আছে এক নম্বর কারণ হচ্ছে তাই ইমাম যে কাজগুলো করতে করছেন সেইগুলো সে ধারণ করতে পারবে যে ইমাম কোনটা করছেন না করছেন সেগুলো অন্যজনকে ধারণ করে বলতে পারবে নিজে শিখে বলতে পারবে এরকম ভাবে পাশাপাশি যদি ধর্ম সম্পর্কে ভালো জানার লোক হয় পিছনে থাকে তাইলে অনেক সময় লোক মা দেওয়ার প্রয়োজন হতে পারে ইমাম কে রাতে ভুল করতে পারে সেই ভুলগুলো তিনি ধরিয়ে দিতে পারেন এরকমভাবে ইমাম চাইলে যখন তার হইতে পারে উজু নষ্ট হয়ে যেতে পারে তার প্রতিনিধি বানানো লাগতে পারে এই যদি জ্ঞানী মানুষ থাকেন হ্যাঁ আপনার এরকম যা ধর্মীয় জ্ঞান আছে তাই তাকে তার প্রতিনিধি হিসাবে বানিয়ে দিতে পারেন দ্বিতীয় নম্বর যে বিধান সেটা হচ্ছে প্রথম সফের মধ্যে প্রথম কাতারে যাওয়ার চেষ্টা করতে হবে একজন মুক্তাদের জন্য মুস্তাহাব কাজ হচ্ছে এবং সে পিছনে থাকার চেষ্টা করবে না রসুল আকরমুল্লাহ রসুল আকরম সালামসলিম যে কিছু মানুষ এমন রয়েছে তাদের অভ্যাস হচ্ছে পেছনে আসা যে সামনের কাতারে আসতে চায় না যে আল্লাহ তাদেরকে পেছনে রাখবেন এবং অন্য বর্ণে তাদের বলেন মানুষ যদি জানতো আসহানের মধ্যে কি ফজিলত রয়েছে এবং প্রথম কাতারের মধ্যে কি ফজিলত রয়েছে তারপরে যদি পরিস্থিতি এমন হতো যে সবাই হুম খেয়ে পড়তো এই কাজ করার জন্য তাইলে প্রয়োজনে যদি লটারি দেওয়ার দেওয়ার প্রয়োজন হতো তাইলে লটারি দিত কোনো অসুবিধে নেই তাইলে ভালো কাজে প্রতিযোগিতা আসলে লটারি দেওয়ার প্রয়োজন হলে লটারি দেওয়ার কথা বলা হয়েছে धिकाश मानुस प्रथम कतरे आसते चायना सूतरा जो उत्साह हई तेज प्रतरोधीन हबनावे लटरि देवारो प्रयोजन पड़बेना इनशाल्ला सब चेष्टा करब तब महिला जरा आज রস আকরম সাল্লাম বলেন যে মহিলাদের উত্তম কাতার হচ্ছে নামাজের মধ্যে যে সর্বশেষ কাতার এবং মহিলাদের প্রথম কাতার হচ্ছে পুরুষদের পাশাপাশি এই জন্য পুরুষদের জন্য সেটা খারাপ এবং মহিলাদের জন্য সেটা খারাপ একে অপরের সাথে আপনার যোগাযোগটা কাছে হয় এই জন্য এই কারণে পুরুষের জন্য প্রথম কাতারের গুরুত্ব মহিলাদের শেষের দিকে দিককার গুরুত্ব যত পিছনে যাবে ততই তার গুরুত্ব বেড়ে যাবে তৃতীয় নম্বর যেই কাজটুকু করার সেটা হচ্ছে কাতারগুলোকে সোজা করার চেষ্টা করতে হবে একে অপরের সাথে লেগে লেগে দাঁড়াতে হবে এটা হচ্ছে নিয়ম এবং যত ফাঁকা আছে ফাঁকাগুলোকে বন্ধ করে দিতে হবে এবং প্রথম কাতার শেষ করার পর পরিপূর্ণ এবং ফাকাগুলো গুলা বন্ধ করার জন্য যেটা আমাদের দেশে করেন না যে তোমরা কাতার সোজা করে নাও এরকম বলবে রসর ইসলাম এরকম বলেছিলেন এবং তিনি এরকম বলেও ছিলেন যে সব ওসুফু হম তিনি বলছিলেন যে তোমরা তোমাদের কাতার চারশো তেত্রিশ নম্বর হাদিস সুতরাং আমাদেরকে অবশ্যই কাতার সোজা করার গুরুত্ব দিতে হবে হজরত আনাস থেকে আরেকটা হাদিস রয়েছে তিনি বলেন যে উহিম ইসলাতুল্লাহামী বলছি আমাদের দিকে ফিরলেন এবং তিনি বললেন যে তোমরা তোমাদের কাত সোজা করে নাও এবং একে অফরের সাথে লেগে লেগে দাঁড়াও কারণ আমি তোমাদেরকে পেছন থেকে দেখতে পাচ্ছি আমাদের বলেন যে তার তার কে অন্যজনের জনের সাথে মিলিয়ে দিয়েছেন এবং তার পাওকে অন্যজনের পায়ের সাথে মিলিয়ে দিয়েছেন সুতরাং এটা সাহাবাদের আমল রসুলের কথার বাস্তবতা সুতরাং এটাকে কেউ ঠাট্টা করতে পারবে না আমার দেশের মানে কালেমে যখন পাঁর সাথে পাউ কেউ মিলিয়ে দিতে চান তখন সেটা কি খারাপ দৃষ্টিতে দেখেন না এটা আমল আপনি কি আমল কি ডিনাই করবেন যে তাদের বুঝ থেকে আপনার বুঝ বেড়ে গেল না হতে পারে না যদি ঘাটতি থাকে তাহলে শেষ কাতারে ঘাটতি থাকতে পারে কিন্তু সামনের কাতারগুলোতে গুলোতে কখনো ঘাটতি থাকতে পারে না কারণ রসুল এখন সাত করেন আল্লাহ রসুল বলেন তোমরা কি যে ইসুল হা যে হে রসুল আমাদেরকে বলবেন কি যে ফেরিস্তারা কিভাবে তাদের প্রতিপালকের সামনে সারিবদ্ধ হয় তখন রসু রাখান বলেছেন ইউথিমন সে কখনো কাতারের পিছনে একাকি দানানোর চেষ্টা করবে না কারণ একাকি যদি কাতারের পিছনে কেউ দাঁড়ায় তার সালাত হবে না কারণ করেন আকলাম সুল ইসলামী সাদ করেন্লাহুন লিমুন ফেরিদিন যে কাতারের পিছনে একাকে সালাদ করে তার সালাদ হবে না এই হাদিসটি রাইসে মোসনাদ আহমদের মধ্যে খন্ড নম্বর হাদিস নম্বর হাদিস হাজার তিন এই হাদিসটাকে ইমাম আহমদ হাসান বলেছেন এবং ইমাম বসরি এটার সনদকে শুদ্ধ বলেছেন জওয়ায়দ ইবনে মাজার মধ্যে এবং আলবানী রহমতুল্লাহ আলী সাহিদ ইবনে মাজার মধ্যে এটাকে শুদ্ধ বলেছেন হাদিস নম্বর আটশত বাইশ যে সফের শেষে মানিস হারির পিছনে সে একই সালাদ আদায় করেছেন তখন তাকে তার সালাদ দ্বিতীয়বার আদায় করার আদেশ করেছেন এই হাদিসটাও মুসনাদ আহমদের মধ্যে রয়েছে খন্ড নম্বর চার পৃষ্ঠ নম্বর হাদিস টিকার মধ্যে খন্ড নম্বর এক পৃষ্ঠা নম্বর চারশত আটচল্লিশ থেকে পঞ্চাশ এবং আলবানি রহমত আলীকে সৈদ তিরমিজির মধ্যে এটাকে বিশুদ্ধ বলেছেন হাদিস নম্বর একশত একানব্বই সুতরাং কাতারের পিছনে একান্ত বাধ্য না হলে কখনো যদি সামনে কোনোভাবে ফাঁকা না থাকে তখন আর কাউকে না পাওয়া যায় তখন সেটা ভিন্ন কথা তখন বাধ্য হয়ে দাঁড়ালে নামাজ নষ্ট হবে না ইন সে আল্লাহ আল্লাহ আমাদেরকে সঠিক জানে আমল করার তফিক দান করুন ওয়া